বাংলা মানবতা সমাধান সুমিল্লা রহমানুর রাহিম এবার আল্লাহ যে সমস্ত ওয়াদা করেছেন তার অবশিষ্ট অংশ তার মধ্যে আল্লাহ আল্লাহতালা বলছেন তোমাদেরকে আমি বরকত দেব। বরকতটা কি আমার ধনে বরকত আমার মালে বরকত আমার অর্থে বরকত আমার সংসারে বরকত চারিদিক দিয়ে আল্লা রাবুল আলমিন আমাকে বৃদ্ধি করবেন এই বলে আল্লাহ তালাও ওয়াদা করছেন বরকত এমন একটা সম্পত্তি বরকত এমন একটা জিনিস যদি এটা না থাকে তাহলে কেমন হবে জানেন যেন কি একটা বড় বস্তা এর তলাই ছিদ্র আছে উপর দিক থেকে আমি ঢালছি তাতে ঢুকছে আবার নিচু দিক দিয়ে তা বেরিয়ে বেরিয়ে বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছে তাহলে চিন্তা করুন তো সেই বস্তাটা কি জীবনে কোনো দিন ভরবে কোনো দিন ভরবে না আল্লাহ রবুল আলমিন বলছেন তাই তোমার সংসারে তোমার অর্থে তোমার পয়সাই তোমার মালে তা যদি না থাকে তাহলে সর্বদা তোমাকে হাই হাই হাই হাই করে বেড়াতে হবে আর এই জিনিস যদি তোমার কাছে থাকে এর অর্থ এটা নয় যে তোমাকে করোরপতি বানিয়ে দেওয়া হবে তোমাকে কোটিপতি বানিয়ে দেওয়া হবে তোমাকে শুধু অর্থের ছড়াছড়িতে ডুবিয়ে দেওয়া হবে এটা কথা নয় তোমার কাছে সম্পত্তি অল্পই থাকতে পারে কিন্তু অল্পের তুষ্টি তুমি তাতে সন্তুষ্ট থাকবে তুমি তাতে আনন্দচিত্তে ঘুরে বেড়াবে তুমি প্রশান্ত মনে ঘুরবে এটাই হচ্ছে আমার পক্ষ থেকে তোমার উপরে দেয়া এক অবদান আমার তার নাম হচ্ছে বরকত আল্লাহ রবুল আলমিন বলছেন যদি কোনো এক গ্রামের লোক কোনো এক এলাকার লোক তারা যদি আমার উপরে বিশ্বাস রেখে তারা যদি আমার উপরে আস্থা রেখে এবং তারা আমালের স্বলেহ এবং তাকুয়ার জিন্দগি যদি তারা গ্রহণ করতে পারে তো তাহলে আমি তাদের জন্য আকাশের দিক থেকে বরকাত নাজিল করব एस साथ अल्लाह तला जमीन के ते बरकत देव आकाश थ बरकत नाजेल करते चाहन एमिन के अल्लाह रबुल आलमीन बरकत दीते चाहन तेल ए प्रसंगे जी आपके बोली आकाश थ आल्ला तला बरकत देवेंट कम आ जमीन थ आल्ला तला बरकत देवें से कम होता खुबी सहज सरल भाषा बुझे नीते जे यथा टाइम সময়ে সময়ে প্রয়োজনে প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে যদি বৃষ্টি দান না করেন তাহলে পারে কোনো ফসল দেশে ফলবে না জব হবে না গম হবে না বজরা হবে না ভুট্টা হবে না ধান হবে না দেশের লোক অনাহারে মরবে না খেয়ে ধুকে ধুকে জীবন শেষ হবে আমাদের তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উপর দিক থেকে বৃষ্টি বর্ষণ করে তাতে কি করেছেন বলেছেন যদি সত্যিকারী ইমানদার হও তাহলে তোমাদের উপরে আকাশ থেকে বরকত নাজিল হবে এইটাই হচ্ছে বরকত নাজিল হওয়ার আল্লাহরুল আলমিনের মাধ্যম এভাবেই আল্লাহ তালা আমাদের মধ্যে বরকত দিচ্ছেন আমরা কত সমৃদ্ধ ভারত ভারতবর্ষের এক একটি স্টেটের দিকে ভারতবর্ষের এক একটি প্রদেশের দিকে যদি আপনি নজর দিয়ে দেখেন তাহলে দেখুন তো এক এক এলাকায় আল্লাহ রব্বুল আলামিন মৌসুমে মৌসুমে বৃষ্টি দিয়ে যেভাবে ফসল ফলাতে হয় ঠিক সেভাবে আল্লাহতালা ফসল দিচ্ছেন আপনার মনের ভেতরে এমন প্রশ্ন জাগতেই পারে আল্লাহ আলামিন যথা যথাসময়ে যদি বৃষ্টি দিতেন তাহলে আমাদের হাইডলিং চাষ কেন করতে হচ্ছে জি আল্লাহ এখানে বলেই দিয়েছেন আকাশ থেকে আমি বরকত নাজিল করব। এবং জমিন থেকেও তোমাদেরকে বরকত দেব আমি দুটো কথা বলেছি আমি আল্লাহ তাহলে জমিন থেকে আমি বরকত দিচ্ছি কি করে আমি বরকত দিচ্ছি যখন তোমাদের প্রয়োজন মতো বৃষ্টি হয় না তোমাদের দেশে তখন তোমরা সেই সেচের কাজটা কোনখান থেকে নিচ্ছ জামিনের পেট থেকেই পাইপ গলিয়ে শ্যালো বরিং মাধ্যম দিয়ে তোমরা পানি বের করে তোমাদের ফসলগুলোকে গুলোকে ফলাচ্ছ তাহলে আমি আল্লাহ যদি তোমাদের তাহলে তুমি বলো তুমি কি করে তোমার ফসল ফলাতে এই জন্য আল্লাহর আলমিন বলছেন আমি তোমাকে আকাশ থেকে নাজিল করবো তোমার উপরে বরকত এবং আমি জামিন থেকেও তোমাকে দেব বরকত যদি এর আর একটি উদাহরণ নেন যে জামিনের ভেতর থেকে আল্লাহ রবুল আলমিন আমাদের বরকত হিসাবে কি দিচ্ছেন কেমন করে দিচ্ছেন আপনি ফসল বিক্রি করে আপনি আপনার শস্য বিক্রি করে অন্য প্রয়োজনের জিনিসকে নিয়ে আসছেন আর কেউ দেশের মাটিকে বিক্রি করে আপনার ঘরের শস্যকে কিনে নিয়ে আসছে আর আপনি আপনার শস্য দিয়ে অন্য দেশের মাটিকে কিনে আনছেন এটা কি সত্য কথা নয় বিশ্বাস করুন যে সমস্ত এলাকায় মালভূমি যেখানে ল্যাটরেট যেখানে লাল মাটি সেখানে তো ফসল ফলে না সেইখানকার লোকেরা ফসল কোথা থেকে আনে আমরা ফসল ফলাই আমাদের ফসলগুলো তারা নিয়ে যায় তারা আমাদের কি দেয় তাদের কাছ থেকে এক ট্রাক ল্যাটরের যদি আমরা কিনি তাদেরকে আট হাজার হাজার টাকা আমরা হার্ড ক্যাশ গুনে দেই সেটা আমাদের রাস্তার কাজে আসে সেটা আমাদের সড়কের কাজে ব্যবহার হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন একই দেশের ভেতরে কাউ কি আল্লাহ আল্লাহতালা বলছেন তোমাকে মাটি থেকে আমি বরকত দিয়েছি তো কাউ কি বলছেন আল্লাহ আমি তোমাকে আকাশ থেকে বরকত দিয়েছি যদি এই উদাহরণ আপনার সামনে আমি পেশ করি যে জামিনের তলাই লক্ষ লক্ষ কোটি কোটি কোটি কোটি টাকার সম্পত্তি ভেতরে ভরে রেখেছেন সেখান থেকে আল্লাহর বরকত বাইরে বেরিয়ে আসছে আপনি একবার চিন্তা করেছেন কি যেখানে আল্লাহর আলমিনের পবিত্র ঘর কাবা যেখানে আল্লাহর নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের স্বয়ন ভূমি মদিনা সেই জায়গাতে কটা ফসল উৎপন্ন হয় তাহলে সেখানকার লোক পাথর কি চুষে চুষে খায়, সেখানকার লোক কি না খেয়ে না খেয়ে মরে যায় ना अल्लाह रबुल जमीन बारकते चेची तुम्हारे सत्य ईमानदार हव तुम्हारे बुक जो ईमान था बारक देव अल्लाह से खानकार जमीन के कत उर् तर जमीन भेतर थे तरह भूमिर पेट लक्ष लक्ष कटी कोटी गालम तेल बैरिए आससे जे तेल ना चलेना যে তেল না হলে আপনার চলবে না যে তেল না হতে গেলে সারা দুনিয়ার চাকা গুলো জ্যাম হয়ে যাবে সে সমস্ত সম্পদ দিয়ে আল্লা আলমিন তাদেরকে সমৃদ্ধ করেছেন কিসের দৌলতে আর কিসের দৌলতে তারা আল্লাহ রবুল আলমিনের সামনে বলেছে শুধু মুখে আহ মানু বলি না আমরা আমরা সেই সাথে সাথে ও আমেলুস আলে সত্য করে ন্যায্য করে করে তা আপনাকে আমরা দেখি দিতে বসেছি মালিক আল্লাহ এই বলে আল্লা রব্বুল আলমিন তাদের পক্ষ থেকে যখন পুরো মাত্রায় আশ্বস্ত হয়েছেন তখন আল্লাহ রব্বুল আলমিন তাদের উপরে এই রুজির ভান্ডার খুলে দিয়েছেন সেই রুজির ভান্ডার আজ আমার কাছেও খুলতে পারে এই রুজির ভান্ডার এভাবে না হয়ে অন্যভাবে আমার উপরে খুলে যেতে পারে আল্লাহ তালা ভালো জানেন যে কোন পথে কিভাবে কোন উপায়ে আমার কাছে রুজি আসবে কিন্তু শর্ত হলো আল্লাহর প্রাপ্তি আল্লাহ আগে নেবেন আমার প্রাপ্তি তারপরে আল্লাহ রব্বুল আলমিন আমাকে দেবেন এটাই তো ওয়াদা তাহলে এই ওয়াদার উপরে আমরা যদি কায়েম থাকতে পারি ইনশাল আমরা ইনশাল্লাহ এই আল্লাহর দুনিয়াতে ঠিক আল্লাহর অঙ্গীকারকে অক্ষরে অক্ষরে ভোগ করার সুযোগ পাবো সর্বশেষ কথা বলছি আমার ভাই ভাইজানেরা আমার বন্ধুরা আমার আল্লাহর ওয়াদার মধ্যে যেটা সর্বশেষ এটাই বলছি আল্লাহ তালা বলছেন আমি সর্বদা তোমার সাথে থাকবো আমি তোমাকে ছেড়ে যাব না আমি সর্বদা তোমার পাশে থাকব। তোমার আপদে তোমার বিপদে তোমার আনন্দে তোমার দুঃখে তোমাকে আমি অনাথ অসহায় আমি ফেলে দেব না মুসলমান তোমার ভিতরে ওই দুটো জিনিস যদি থাকে যেই শর্তের বিনিময়ে সুখ সমৃদ্ধ জীবন তার ভেতরে হলো এইটা একটা যে আমি তোমার সঙ্গে থাকবো এই জিনিস আমি দেব তুমি আমাকে যখন তোমারটা দেবে যদি এক পক্ষের ব্যাপার হয়ে যায় যদি স্বার্থপরতা দেখা দেয় তাহলে সেটা প্রথমে দেখা দেবে আমার ভেতরে বান্দা হিসেবে আমি যদি আল্লাহর প্রাপ্যকে বুঝিয়ে না দিই তাহলে আল্লাহর পক্ষ থেকে সেটা কিন্তু আমার কাছে আর আসবে না আল্লাহ বলেই দিচ্ছেন আমি তোমার সাথে আছি আমি তোমার সাথে থাকবো আল্লাহ রবিন বলছেন আমি সদা সর্বদা মোমেনিনদের সাথে আছি এটা কেন হয় খুবই বাস্তব সত্য কথা কি সত্য কথা যদি দুনিয়ায় দুটো লোক লড়ালড়ি করে যেই দুইজন লোক লড়ালড়ি করছে তারা যদি আমার সম্পর্কের কেউ না হয় তা আমরা হয়তো অনেকে বলি তোমরা দুজন লড়গা এবং তোমরা মরোগা তোমার সাথে আমার কোনো লেনা নেই আর আমার সাথে তোমার কোনো লেনা নেই তাহলে এই পরিস্থিতিটা দাঁড়াবে সামান্য একটু বিরতির পর আবার আপনাদের সামনে আসছি সঙ্গে থাকুন দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 मोनी आनस कामना ना करे। से करते ही चाय तब जान हिलाहवित रखे जीवन पक्षे कल्याणकर मृत्युदान कर मृत्यु दिन राकाल और सन्धाय जेनेबीरा चादा दल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 আলহামদুলিল্লাহ আপনারা যথাযথভাবে সাদ দিচ্ছেন সঙ্গ দিচ্ছেন তার জন্য আপনাদেরকে মুবারকবাদ তো ভাই আমার আল্লা রব্বুল আলমিন আমার সঙ্গে থাকবেন ওই শর্তের উপরে সঙ্গে থাকার যদি আপনারা আমার কাছে কোনো নিদর্শন চান তাহলে সে নিদর্শন আমি আপনাকে বলি যে দুজন লোক লড়াই করছে সেখানে আমি কি বললাম যে দুজন আমার কেউ নয় তোমরা দুজন মরোগা আর তোমরা দুজন লড়োগা এখানে আর কিছু দেখার নেই কে মরবে আর কে বাঁচবে সেটা তোমাদের ব্যাপার যদি সেই দুইজন লোকের মধ্যে ধরুন যে একটা লোক আপনার নিজের পরিচিত আপনার ভাই বা আপনার ভাতিজা বা আপনার আর কেউ অর্থাৎ আপনার আত্মীয়ের মধ্যেকার কেউ একজন যদি এই দুজন যারা লড়াই চালাচ্ছে তার ভেতরে একজন আপনার আত্মীয় বেরিয়ে যায় আর অবস্থা দৃষ্টে যদি এমনটা লাগে বা মনে হয় যে আমার যেটা পক্ষের লোক সে হয়তো পরাজিত হতে যাচ্ছে সেই মুহূর্তে আপনি কি করবেন আপনি নীরব দর্শক হয়ে থাকতে পারবেন আপনি চুপচাপ দাঁড়িয়ে দাপ তামাশা দেখতে পারবেন না আপনার রক্তের ভেতরে উত্তেজনা তৈরি হবে আমার লোক এটা আমার বংশের ছেলে আর সে আবার অন্যের হাতে এইভাবে পরাজিত হবে তাকে এইভাবে মারবে তখনই আপনার ভেতরটা গরম হয়ে উঠবে আপনি ঝাঁপ দেবেন আপনি বলুন কার পক্ষটা নেবেন যেটা আপনার রক্তের সূত্র যেখানে আছে সেই পক্ষটাকে আপনি ধরবেন এবং প্রতিপক্ষকে আপনি তার গলা চিপে ধরবেন কী জন্য তুমি আমার লোককে মারছ বলে এবার আপনি আপনার পক্ষের লোককে সমর্থন দিয়ে সেই লোকটাকে মারতে আরম্ভ করে দেবেন এটা রোল কি? এটা নিয়মটা কী মানুষ সদা সর্বদা নিজের দিকে আপনের দিকে আত্মীয়র দিকে ঝুঁকে অন্যের দিকে যতটা সে ঝুঁকে পড়ে তার তুলনায় বেশি নিজের আত্মীয়র দিকেই ঝুঁকে পড়ে তখন মানুষের উত্তেজনা সৃষ্টি হতে গেলে আমার লোকটা ন্যায্যের উপরে আছে না অন্য উপরে আছে সেগুলো বিচার তখন আর হয় না খুব কম মানুষই এই বিচারগুলো করে এটা আল্লাহ রবুল আলমিনের ওয়াদা আপনি যদি এটাকে বিস্তারিতভাবে জানতে চান তাহলে ছোট্ট একটা ঘটনার দিকে আপনার দৃষ্টি আকর্ষণটা করি চলুন ব্যাপারটাকে একটু জেনে নি। আল্লাহর নাবী ভূমিতে তেরোটি বছর কাটালেন জীবনটা কত কষ্টকর ছিল এই জীবনটাকে মক্কার মুসিরেকেরা কতটাই দুর্বিশহ করে তুলেছিল এগুলো ইতিহাস বহু আপনাদের জানা আছে এবং হয়তো আগামী দিনে আরও কিছু জানতে পারবেন সেই ব্যথা এবং সেই কষ্টের কাহিনীর অবতারণা এইখানে আমি করছি না শুধু এই কথাটাই আপনাকে বুঝাতে চাইছি যে এই কষ্ট থেকে এই জুলুম থেকে এই অন্যায় থেকে এই অমানসিক আচরণ থেকে মুক্তি লাভ করে আল্লাহর নবী চেয়েছিলেন যে একটা ইসলামী রাষ্ট্র গঠন করবো বলে যখন মক্কাকে ছেড়ে দেওয়ার মনস্থ করলেন তাকে বের করে দেওয়া হচ্ছে যে মক্কাই তোমাকে রাখা হবে না তখন নবীজি বেরিয়ে গেলেন নিজের বিছানে শুইয়ে দিয়েছিলেন হজরত আলী রাজিয়া আল্লাহ তালাহান হোকে আবু বাকার সিদ্দিক রাজিয়া তালাহান হোক এ সঙ্গে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন আবু বাকার চলো তেরোটি বছর ধরে শুধু সুযোগে সন্ধান করলাম কি করলে আমার সঙ্গীরা ইমান নিয়ে বাঁচবে কি করতে গেলে আমরা এমন একটা শান্তশিষ্ট পরিবেশ গড়ে তুলতে পারব এই ভাবনা ভাবতে ভাবতে ভাবতে ভাবতে আমার ১৩টি বছর কেটে গেল আমি এক্ষন রাত্রে স্বপ্ন দেখেছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে বলছেন যে হে আমার রসুল তোমাকে ভূমি ছেড়ে দিয়ে চলে যেতে হবে উরি তো দারিজরাতে কুমবে আমি আজ বেলায় স্বপ্ন দেখেছি যে আমাকে হিজরত করে মদিনা যেতে হবে যার দুই প্রান্তে আছে পাহাড় সেই দুই পাহাড়ের মধ্যখানে এমন একটা নগর এমন একটা শহর সেখানে আল্লাহ রব্বুল আলমিন আমাকে চলে যাওয়ার কথা স্বপ্নে দেখিয়েছেন নাবিজি প্রস্তুত হলেন চারিদিকে নাবির বাড়িতে পাহারা পড়ল নাবিজি সেই পাহাড় আগে আল্লাহর মেহের বাণীতে তাদের চোখের ভেতরে ধুল ফুকে দিয়ে বেরিয়ে চলে আসলেন আওবাককে সঙ্গে নিয়ে কোথায় ঢুকেছিলেন তা জানা আছে সেই জায়গাটার নাম কি গাড়ে সৌর সৌর পাহাড়ের পর্বতে আল্লাহর নাবি ঢুকেছিলেন মক্কা থেকে যখন বের হচ্ছেন তখন সোজা উত্তর দিকে মদিনা চলে যাব মনে করে উত্তর মুখেও তিনি রওনা হচ্ছেন না কোন দিকে রওনা দিচ্ছেন মদিনার মুখে রওনা না হয়ে উল্টো মুখে রওনা হচ্ছেন যাতে করে মুশিরেকরা বিভ্রান্ত হয়ে যায় ওকে সরাসরি ধাওয়া করবে মদিনার প্রান্তে উত্তরমুখী হয়ে কিন্তু আল্লাহ রসুল সেদিকে না গিয়ে অন্য অভিমুখে চলে গেলেন গেলেন গাঁরে শহরের ভেতরে আল্লাহর রাসুল আহবাকার সিদ্দিককে নিয়ে গুহার ভেতরে ঢুকে গেলেন সেটা কি কোনো নিরাপদ দুর্গ ছিল সেখানে কি কোনো মিলিটারির ব্যবস্থা ছিল সে একটা পাহাড়ের খাল সেখানে কি আশ্রয় পাওয়ার মতো জায়গা আছে এতগুলো লম্বা কথা বলছি না তবে সেই হাদিসের ভেতরে আছে যে সেখানেই তো আহবাকার সিদ্দিককে সাপে কামড় দিয়েছিল তো সেটা কি বসবাসযোগ্য স্থান সেখানে আল্লাহরনা বিগিয়ে লুকালেন সেই জায়গায় অল্প এই সময় এই যে তিনটা দিন আল্লাহ নবী অতিবাহিত করেছেন তো সে তিনটা দিনের পূর্বে সকালবেলায় যখন মুশিলেখের মাক্কারা আল্লা নবীকে বাড়িতে খুঁজে পেল না তখন এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক তারা ধাওয়া করে বেড়াতে লাগলো খুঁজাখুঁজি করতে লাগলো এই করো ওই করো এইদিকে আছে ওই দিকে গেছে এই করে করে যখন তারা এ প্রান্তে ও প্রান্তে ছুটোছুটি ছুটোছুটি আরম্ভ করে দিল শেষ পর্যন্ত তারা সর পর্বতের পাদ দেশে গুহার মুখ পর্যন্ত তারা চলে গেছে যে না হতে পারে এই জায়গাতেই তারা লুকিয়ে আছে আল্লাহ রবুল আলমিন সুরাত বলছেন ফকুল্লাহ তোমরা যদি সেই নাবি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহিবা সাল্লামকে সাহায্য দিতে না পারো তোমরা যদি তার সামনে মদত দেওয়ার জন্য এগিয়ে আসতে না পারো তাহলে তোমরা নাই বা পারো কিন্তু আমি আল্লাহ আমার নাবিকে কি করে মদত দিতে হয় এবং তার সাথে কি করে সঙ্গ দিতে হয় আমি তো বাধা করে রেখেছি আমি আমার নাবি চলে গেছিল আবু ওয়াকার সিদ্দিক রাজি আল্লাহ নিচু দিক থেকে তোমাদের পা গুলোকে দেখতে পাচ্ছিলেন সেই সময় তিনি বলছিলেন কানে কানে কানে কানে ফিস ফিস করে আল্লাহ রসুল মনে হয় আমাদের সেই বিপদের ক্ষণ ঘনী এসেছে তারা যদি আর একটু ঝুঁকে পড়ে তাহলে আমাকেও দেখে নেবে আপনাকেও দেখে নেবে অষ্টাগত প্রাণ এই এইরকম করুণ মুহূর্তে রকম নাজুক মুহূর্তে আল্লাহর নবী কতখানি ইমানের দিক দিয়ে বলিষ্ঠ ছিলেন এবং তার ভেতরে কতখানি আল্লাহর উপরে ভরসা ছিল তিনি এই কথাটা বারবার বার অক্ষরে অক্ষরে তিনি উপলব্ধি করেছেন যে আল্লাহ আমাদের সাথে আছেন তাই নিজের সঙ্গীকে সামান্য একটু ইশারা দিয়ে বলছেন ভারী করছো কেন তোমার মাথায় এত সতেরো রকমের তোমাকে ঢুকাচ্ছে কে ঢুকাচ্ছে তুমি চিন্তামগ্ন হয়ে যাচ্ছ এই হয়তো নিচু দিকে তাকালো এই হয়তো আমাদেরকে দেখে নিল এই হয়তো আমাদের সর্বনাশ হয়ে যাবে এভাবে তুমি এতগুলো চিন্তা কেন করো মদ্দা কথা হচ্ছে এই ইন আল্লাহ মানা আমাদের সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন আছেন তাহলে আল্লাহর ওয়াদা যেখানে আছে যে আমাদের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আছেন তাহলে তিনি ব্যবস্থা করবেন কি করে আমরা বাঁচব কি করে ওদের চোখের ভেতরে ধুল ফুকা দিতে হবে তা আল্লাহ ব্যবস্থা করবেন ওরা যেন আমাদেরকে দেখতে না পায় তার কি ব্যবস্থা হবে আল্লাহ রব্বুল আলমিনই করবেন কেন মৌখিক দাবির জন্য এটা নয় যে আমি তোমাদের সঙ্গে আছি আর আমরা দুঃসময়ের মুখে পড়ে গিয়ে আমরা তাদের লোকমা হয়ে যাব এটা মৌখিক হয়ে যাবে আল্লা রব্বুল আলমিন কাজে তা পরিণত করে দেবেন তার দায় আছে তাহলে আল্লাহ তাদের সঙ্গে ছিলেন বলেই কি হলো এদিক দেখলো ওদিক দেখলো আগে দেখলো পেছনে দেখলো দেখার পরে ওরা নিজের আই যেখানে আল্লাহর নাবি লুকিয়ে আছেন সেই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিচ্ছে কি বলে এদিকে আসেনি গ নবী এদিকে আসেনি এখানে নেই চলো কোথাও অন্য জায়গায় গিয়ে নাবিকে খোঁজাখুঁজি করি গা আমরা এখানে পাওয়া যাবে না এ কথা বলে তারাই সিদ্ধান্ত নিচ্ছে যে চলো চলে যাই যাও চলে যাও চলেই গেলো কেন চলে গেলো এই জন্যই চলে গেলো যে আল্লাহ যদি এ কথাটা । না বলতেন যে আমি তোমার সঙ্গে আছি হে আমার নবি এবং যে কোনো ব্যবস্থা করার দায়িত্ব আমার তাহলে তারা খালি হাত চলে যেত না তারা নবীকে এবং আবুবাকার সিদ্দেকে সাথে নিয়েই যেত কিন্তু আল্লাহ তার ওদাকে রক্ষা করেছেন বন্ধু আমার আজকে আমাদের সামনে এমন বিপদ পড়ে না আজকে আমাদের সামনে এমন কষ্টকর পরিবেশের মধ্যে আমরা পড়ি না সেই জায়গাতে যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে বুক ফাটা ক্রন্দন করে এবং মনের আবেগকে খুলে দিয়ে আল্লাহর কাছে যদি প্রার্থনা করা যায় হে আল্লাহ তুমি আমার সাথে থাকো তুমি আমার সাথে থাকো এই কথা বলে যদি আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি তাহলে আল্লাহর আলমিন ঠিক আমার সঙ্গে থাকবেন বন্ধুরা আমার যখন মুসা আলহিসাম বান ইসরাহলদেরকে সঙ্গে নিয়ে তিনি মিশরীয় ফেরাও সম্রাটের হাত থেকে বাঁচার জন্য চলে যাচ্ছিলেন অন্যত্র নদীর কিনারায় দাঁড়িয়ে তখন তারা দিকভ্রষ্ট হয়ে গেছে বলছে পিছন থেকে লোক চলে এলো শত্রু চলে এলো মেরে দিবে মেরে দিবে প্রাণে আমরা সবাই মরে যাবো এই বলে তাদের মনের ভেতরে যখন শঙ্কা দেখা দিল তখন তাদের ভেতরে আর শান্তি রইল না অশান্ত হয়ে গেল তারা কি করলাম কি করলাম এবার শত্রুর মুখে আমরা পড়ে গেলাম নবী মুসা সেদিন বলেছিলেন নিশ্চয় আল্লাহ আমাদেরকে পথ বদলে দেবেন কোন দিকে আমাদেরকে যেতে হবে আর কিভাবে এই জালেমের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন আমরা আল্লাহর পাহন আল্লাহকে বুঝিয়ে দিয়েছি আমরা তার নামে মাথা জুকাই। আল আমরা তার জন্য সব সময় আকুতি মিনতি করি আমরা তাকে স্মরণ করতে গেলে আমাদের বুক দুরুদুরু করে কেঁপে উঠে আমরা কোনোদিন আমাদের মর্জির মতো চলি না আমরা আল্লা রব্বুল আলমিনের আহাকামের সামনে এতটাই নত হয়েছি যতটাই জীব জন্তুরা মানুষকে দেখতে গেলে ভয় পেয়ে তারা কোথা থেকে কোথায় পালিয়ে যায় তেমনি আমরা আমাদের মালিককে দেখে এবং আখেরাতকে স্মরণ করে জান্নাতকে এবং জাহান্নামকে মনে করে আমরা এতটাই আল্লাহ রবুল আলমিনের উপরে অগাধ আস্থা এবং ভরসা রেখেছি তারপরেও যদি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে না দেবেন তাহলে আর কারা পাবে প্রশ্ন করবেন আপনি তাহলে এত দুর্দশা কেন সারা দুনিয়া জুড়ে মুসলমানদের এত কেন সারা মুসলমানের নিপীড়িত এবং নির্যাতিত তাহলে আপনাকে যদি আপনি অন্য কিছু মনে না করেন তাহলে সামান্য একটা কথা বলবো তা হচ্ছে এই ইউ তো তুমি সৈয়দ বি হো মির্জা ভি হো আফগা ভি হো তুম সভি কিছু হো বতাও কে মুসলমা বি হো ইকবাল বলেছেন তোমার সব আছে তোমরা সৈয়দ বংশ বলে নিজেদেরকে খুব গৌরব করো তোমরা নিজেদেরকে হাসানি বংশের লোক বলে নিজেদেরকে খুব গৌরবান্বিত মনে করো তোমরা নিজেদেরকে কুরাইশ বংশের লোক বলে দিয়ে নিজেদেরকে বলো যে আমরা খুব ভদ্র আমরা সবজাইতে বেশি বড় বংশের লোক তোমাদের বংশের পরিচিতি সব ঠিক আছে কিন্তু সব ঠিক থাকতে গেলেও তোমাদের এটা কি ঠিক আছে যে তোমাদের ইমান ইমানটা তোমাদের ঠিক নেই বংশের পরিচয় বংশের গৌরব কোনো কাজ দেবে না যদি তোমার ইমান কাজের না হয় অবস্থাটা তাই অন্য কবির কথা তিনি এ কথাটা বলেছেন যে ইজ্জত সব মাটি হয়ে গেল ইজ্জত সব মাটি হয়ে গেল নত হলো মমসির যারা ছিল চির মোদের গোলাম আজ তারাই হয়েছে মহান বীর সত্য নয় মিথ্যা যারা আমাদের যুগ যুগ ধরে গোলামি করেছে আর যে আমরা ময়ূর সিংহাসনে বসে রাজত্ব চালিয়েছি তখতে বসে বসে আজ সেই জায়গায় ওই মুসলমান তখ ছেড়ে দিয়েছে ময়ূর সিংহাসন ছেড়ে দিয়েছে গোলামীকে কিনে নিয়েছে গোলামির জিন্দগি কাটাচ্ছে গোলাম হয়ে গেছে আজ আমার মালিক কেন কারণ একটাই তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি তাই বুঝিয়ে অপমান তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি তাই বুঝেও অপমান তাহলে এটা কথা মিথ্যা নয় আল্লাহ রবুল আলমিনের সঙ্গে সম্পর্ক আমাদের কমে গেছে আমরা যেই সূত্র ধরে আল্লাহর নিকটে যেতে পারব সেই রশি আমাদের ঢিল পড়ে গেছে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক ঢিল হয়ে যাবার কারণে কোরআনের সাথে আমাদের সম্পর্ক কমে যাওয়ার কারণে এখন যতই মুখে চিৎকার করি আল্লাহ এই নির্যাতন আমাদের উপরে হচ্ছে এই নিপীড়ন আমাদের উপরে হচ্ছে আল্লাহ তুমি এই থেকে আমাদেরকে বাঁচাও তুমি আমাদের দিকে তাকাও কিন্তু আল্লাহ রবুল আলমিন বলছেন তোমরা কি ইমানদার লোক যে তোমাদের সাথে আমার সম্পর্ক আছে যে তোমাদেরকে বাঁচাতে হবে এই বলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের কাজে আসছেন না যা কাল্লার কাছে দোয়া করে আমা তৌফিক ইল্লা বি उत्तम चरित्र भाजपा प्रिय नबी मोहम्मद सल्लाम शिक्षा समूह की मुसलिमचय देखा प्रोग्राम चल्लिस हदीस ग्रंथर धारावाहिक दर्शम মঙ্গলবার রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল বাংলায় ম্যারেজ ও ডিভোর্সলাম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 साढ़े सात समेटी যাদের শাসনের ডঙ্কা বেজেছে দুনিয়ার গলি গলি যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান তাই জগতে হয়েছিলেন তারা মহান আমি মোহাম্মদ বদরুদ্দ জানালি শাসন শিখতে দেশ গড়তে দেখুন খোলাফায় রাশেদিন শুধু পিস টিভি বাংলায় क्यों तर इसलमर खाँटी प्रतनिधि बना जाए खोलाफाय राशेदी कल सन्ध्या छटाय पुनः सम्प्रचार दोपुर देडटाय बांगलेश